আলহামদুলিল্লাহ গত শেষে রমাদানের আগে আমরা ৩৫ নম্বর আয়াত পর্যন্ত সুরা আলমা আর শেষ করেছিলাম আজকে ছয়ত্রিশ থেকে ৪৪ শেষ আয়াত পর্যন্ত আমাদের শেষ করার কথা রয়েছে তবে আগের আয়াতগুলোর একটু তর্জমা পড়ে গেলে সিলসিলাটা বুঝতে আপনাদের সুবিধা হবে সুরা আলমা শুরুতে আল্লাহ শুরুতে আল্লাহামতের দিনের কঠিন পরিস্থিতির কথা বলেছেন তারপরে তিনি মানুষের নেচারের কথা আখলাকের কথা বলেছেন সে আয়াতগুলো তার জমা পড়ে শোনায় যে ইন্নাল ইনসান উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইনসান মানুষ এর ভিতরে একটু সাংঘাতিক ধরনের ভীত হওয়ার ভাব আছে ঈদ আাসারুজাজুয়া যখন খারাপ কোনো জিনিস তাকে পেয়ে বসে তখন সে একটুখানি নার্ভাস হয়ে যায় হতাশ হয়ে যায় একটুখানি ঘাবড়িয়ে যায় ভয় পেয়ে যায় আর মানুয়া ভালো কিছু পেয়ে গেলে সে এটা নিজের জন্য এত পুরোটাই দখল করতে চায় কাউকে একটু শেয়ার করতে চায় না হ্যাঁ কেউ চাইলে দেয় না নিজের কিছু পাওয়া গেলে পুরোটাই দখল করতে চায় ইল্লাল মুসল্লিন তবে যারা নামাজি তারা সে কথাটা আবার আল্লাহ করেছেন পরবর্তী তারা সময় নামাজকে পাঁচ ওয়াক্ত এহতম সাথে আদায় করে আল্লাদিন আলুম এই মমিনদের এই মুসল্লিদের আরো একটি ভালো গুণ আছে যে তারা তাদের যে মাল দৌলত টাকা পয়সা আছে সম্পদ এগুলোর মধ্যে নির্দিষ্ট একটা হক আছে লিস মাহরুম যারা ভিক্ষা ভিক্ষুক যারা মানুষের কাছে হাত পা যারা অসহায় অবস্থায় আছে যারা বঞ্চিত আছে এই লোকগুলোকে তারা সব সময় সাহায্য সহযোগিতা করে তাদের দান খরা দেয় তারা মনে করে যে তাদের নিজেদের মালের মধ্যে গরিবদেরও হক আছে আমরা কি বিশ্বাস করি এটা যে গরিবদের হক আছে আমার মালে আছে ফরজ হক হলো জাকাত ওয়াজেব হক হলো সে তোরা এছাড়া অনেক হক আছে সবসময় দায় খরাত করে সেই হকটাকে আদায় করা দরকার এটাও একটা ভালো গুণ হচ্ছে যারা লোক তাদের আর ওয়াল্লা দিন দেখুন নবীম দিন তারা এই আল্লাহ সঙ্গে বিচারের দিনে দেখা হবে হিসাব দেওয়া লাগবে হিসাবের দিনের কথা এটাকে তারা মনে প্রাণে বিশ্বাস করে বিশ্বাস করার মতোই করে অর্থাৎ সেজন্য তারা কিছু প্রস্তুতিও নেয় সেই ব্যাপারটা মনে করে তারা অত্যন্ত কাতর হয়ে থাকে আল্লাহ তালার কাছে আজাবের ভয়ে ভীত হয়ে থাকে ইন্না আজাবিহিম তাদের রবের আজাব যদি কারো নিপতিত হয়ে যায় তাহলে তার কোন নিরাপত্তা থাকবে না সে অবস্থা আজাব যদি কষ্টের কারণ হবে শান্তি নিরাপত্তা বলতে তার আর কিছুই থাকবে না এই কথা তারা ভালো করেই বুঝে ওল্লা দিনুজিম হাফিদুন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে যে না মতো কাজ করবারে তারা কখনো লিপ্ত হয় না আলা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর হালাল যে সম্পর্ক আছে অথবা আগের জমানায় যখন কৃত দাসী ছিল যাদের সঙ্গে খরিদ করা হয়েছে যাদেরকে স্ত্রীর মতো ব্যবহার করতে চায় তাদের সঙ্গে তাদের যে এই হালাল মেলামেশা এই ব্যাপারে তাদের যে চাহিদা মেটাবে সে ব্যাপারে তাদেরকে কখনোই বলামাত করা হবে না সমালোচনা করা হবে না সেই বিষয়টাকে আল্লাহ হালাল করে দিয়েছেন তাদের জন্য আর এগুলো ছাড়া বাইরে এই হালাল তরিকার বাইরে যারা কি করতে চায় খাহেসাদ কে মিটাতে চায় সেই সেই রাস্তা তালাশ করে সেই রাস্তায় খোঁজাখোঁজি করে ওই রাস্তা গ্রহণ করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী কাদের দাম্পত্য জীবনের বাইরে নিজেদের এই খাহেস মেটানোর জন্য অন্য কোন রাস্তায় যদি কেউ ইখতিয়ার করে সে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী সে ব্যক্তি অপরাধী ওয়াল্লাহিম ও আহমরা আর তারা তাদের কাছে রাখা আমানত এবং কারো সঙ্গে ওয়াদা চুক্তি বন্ধনে আবদ্ধ হলে সেটাকে তারা মেনে চলে রক্ষা করে তারা হকের সাক্ষী দেয় এবং মানুষের প্রতি ইনসাফ কায়ে হওয়ার জন্য সাক্ষী তলব করলে তারা সাক্ষী দিতে যায় অথবা তারা তাদের এই যে তারা এমন নামাজ পড়ে তাদের নামাজের পরিপূর্ণ হেফাজত করে শুধু পাঁচ বক্তে নামাজই পড়ে না নামাজটা যেন নষ্ট না হয় নামাজটা যেন বাতিল না হয়ে যায় নামাজটা যেন বেহুদে না হয়ে যায় এর আদাব আরকান আহকাম। সবগুলোকে তারা মেনটেন করে নামাজের হেফাজত করে নামাজের হেফাজত করা লাগে নামাজ পড়লেই হয় না হেফাজত করে নামাজ আদায় করে তারা কিছুই যাতে নষ্ট না হয় হারিয়ে না যায় খেয়াল করে উল্ ইকাফি জান্নাত মুন এই লোকগুলোর এই যে গুণগুলোর কথা এতক্ষণ আলোচনা করা হয়েছে এইর সুন্দর সুন্দর গুণগুলো যাদের আছে এরাই জান্নাতের সম্মানিত মেহমান হয়ে যাবে জান্নাতের মেমানদারী তাদের জন্যই নির্ধারিত হয়ে আছে তাহলে এই গুণগুলো অর্জন করার জন্য চেষ্টা করা আল্লাহ তাল কাছে তৌফিক চাওয়া কত দরকার আমাদের জন্য এই গুণগুলো আমাদের খুব দরকার অবশ্যই দরকার। এই আয়াতে এতগুলো আয়াতের সুন্দর সুন্দর মমিনের গুণাবলী মুসল্লির গুণাবলী মুস্তাকির গুণাবলী বলা হয়েছে আল্লাহ রবাহ আলমিনীর কাছে আমরা তামান্না করি চাই চেষ্টা করি আল্লাহ তালা এই সুন্দর গুণে আমাদেরকে গুণান্বিত করে জান্নাতের মেহমান বানিয়ে দেন এই সুন্দর সুন্দর কথাগুলো বলে আল্লাহ বলছেন আচ্ছা এত সুন্দর কথা বললাম এত সুন্দর আলোচনা পেশ করলাম এর যারা কাফের হয়েছে তাদের কি হয়েছে এত সুন্দর তেলাওয়াত শুনে আপনার থেকে কোরআনের এত সুন্দর প্রেজেন্টেশন শুনে এরপরে তারা কি করে এদিক সেদিকে তারা তাকায় তারা এদিকে মনোযোগ দেয় না হ্যাঁ তারা এখান থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করে এটা তাড়াতাড়ি করে ভেগে চলে যায় যে এই মদরিসে বেশিক্ষণ থাকা ঠিক না জলদি ভেগে চলে যায় আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে মুসলমানদের মধ্যে যে তাদেরকে দিনের আলোচনা করলে বেশি ভালো লাগে না উঠে চলে যায় মজা পায় না আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তালা ইমানের মজা দিয়েছেন তারা বসে থাকতেই পছন্দ করে উঠতে মনে চায় না তাদের উঠে গেলে হারিয়ে গেল ক্ষতি হয়ে গেল আল্লাহ তালা ইমানের মজা দিয়েছেন হালা বাতুল ইমান মজা লাগে আর কিছু লোক আছে দিনের কথা শুরু করলে আর ভালো লাগে না এরকম লোক দেখছেন আপনারা কখনো দেখা যায় ইসলামের মাহফিল বসে না কোনো ইসলামের আলোচনা শুরু করে দিলে তারা আসছে উঠে চলে যায় এটা হলো আসলে কাফের দের তারা সুন্দর কথা এই কোরআনের কথা আলোচনা করলে তারা কি করে উঠে চলে যায় আনিলিয়ামে বামে দলে দলে বিক্ষিপ্ত হয়ে গ্রুপ গ্রুপে ভাগ হয়ে তারা চলে যায় আই মুফার রেকিন বিচ্ছিন্ন হয়ে উঠে চলে যায় তারা একজন একজন করে উঠে অথবা কয়েকজন একসাথে উঠে চলে যায় এভাবে তারা চলে যায় দানে চলে যায় দানে সব দিকেই যে যেদিকে আছে সেদিকে চলে যায় উঠে চলে যায় থাকে না এ জিন সবদের হচ্ছে মোতাফার কিন বিক্ষিপ্ত হয়ে চলে যাওয়া খারা যারা সুল্লাহ সাল্লাহ আলি ওয়া হালাকা করতেছে কোরআন হাদিসের কথা দিনের কথা আলোচনা করছে বিভিন্ন একই মসজিদে হয়েছে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে বসেছে। তখন তিনি তাদেরকে বললেন মা দি আর তোমাদেরকে ছোট ছোট বিভিন্ন হালকায় বিক্ষিপ্ত হয়ে বসতে থাকি কেন দিনের আলোচনা করলে সবাই এক হালকাতেই বসো এখন এখানে যদি এমন হতো যে এখানে আমরা আবার ওই আর গ্রুপ বসে গেছে অন্য জিনিস আলোচনা করে এটা না একই জায়গায় সবাই একই হালাকাতে এসে একই মাহফিল একই মজমায় বসা এটা হচ্ছে আদম তো কাফেরারা এভাবে চলে যেত তারা উঠে ডানে বামে চলে যেত কে ডানে বামে যাওয়ার কথার অর্থটা হলো এই যে আসলে কোন জরুরি কাজ আছে ওই কাজের দিকে চলে গেছে তা না কারো যদি কারো মনে করেন যে রুগী দেখতে হবে একটা স্পেসিফিক কাজ আছে কিন্তু এরাও ডাইনে বার্মাঘুরি করে অথচ মাহিলে আসে না ম্যাজিস্ট্রেপ আসে না দিনের কথা শুনে না এদের এই অবস্থাটা যদি ভালো না সেই চিত্রটা আল্লাহ তুলে ধরলেন যে তারা কাজ না থাকলেও খামাখা ঘুরাফিরা করবে অত সব দিনের মাহফিলে বসে দিনের কথা কোরআনের কথা তারা শুনতে মজা পায় না হচ্ছে এইরকম যারা করে লোকগুলো তারা আবার কি স্বপ্নে দেখে নাকি আশা করে বুঝি যে তাদেরকে জান্নাতে নাইনের মজার ঠিকানায় ঢুকাই দেওয়া হবে সেখানে যাবে তারা কি এরকম কোন আশা করে নাকি এরকম আশা করেছেন সুন্দর নেয়ামতের কথা তখন সে বলে কি জানেন জান্নাতের নেয়ামত বলতে কিছু থাকলে পরকালে সেটা তো আমি মিস করবো না কখনই সেটা তো আমি পাবো কারণ আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো জিনিস মিস করি নাই অর্থাৎ সুযোগ সুবিধা যেখানে আছে আমি খুব চালাক খুব বুদ্ধিমান আমি জ্ঞানী আমি কি খামাখা কোনো ভালো জিনিস মিস করি নাকি তো আখড়া তো আমি এটা মিস করবো না সেটা আমার মিস করবে কেমন ওখানে জান্নাত কিছু থাকলে সেটাও আমি পেয়ে যাবো দুনিয়াতে যেরকম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো কোথায় সুযোগ সুবিধা আছে আমি পেয়ে যাই আখড়াতি পেয়ে যাম। তো আল্লাহ তালা এরকম স্বপ্ন দেখে এরকম কল্পনা করে তারা কি আশা করে যে তারা নাইমের নিয়ামতের জান্নাতে ঢুকি যাবে সবাই তাদেরকে ঢুকি দেওয়া হবে কাল্লা কখনো নয় এটা তাদের ভ্রান্ত ধারণা অলিক কল্পনা দুশা কারণ তারা এই কাজের উপযুক্ত হয়নি জাননাতে যেতে হলে জান্নাতের জন্য আমল করতে হবে জানাতে যাওয়ার জন্য জান্নাতের যেরকম ইমান হওয়া দরকার সেরকম ইমান থাকতে হবে সেরকম এলেন থাকতে হবে সেরকম আমল করতে হবে কাল্লা কখনো নয় ইন্নাক তারা যে কি জিনিস আমি কি তাদেরকে চিনি না এরা কি চিজ জাননা যাওয়ার উপযুক্ত না উপযুক্ত না আমি বুদ্ধিটা চিনবো না কেমতের দিন কিন্তু বুদ্ধিমান কাফেররা বুদ্ধিমান এই যারা কালামের দুশ্মনী করেছে তারাও কিন্তু চাইবে অনেক বুদ্ধি খরচ করতে কিভাবে জান্নাতে যাওয়া যায় প্রথম বুদ্ধি করবে আপনার হাসরেন ময়দানে পেয়ে যাবে যে আজকে তো ধরা পড়ে গেছি সুযোগ সুবিধা বেশি নাই বুদ্ধি ঠিক করবে কি ঢুকে যায় মুজরে ক্রিমিনাল বলে এখানে ঢুকছে কেন আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও তারপরে সেখানে একবার ধরা পড়ে গেল আবার যখন হিজাব নিকাশের পরে সবাইকে বলা হবে ক্রস করো ব্রিজ যেটাকে আমরা পোল সেরাত সেরাত যখন ক্রস করবে তখন তারা দেখবে যে মোমেনদেরকে দেওয়া হয়ে গেছে হ্যাঁ তারা লাইট দিয়ে পার হয়ে যাচ্ছে কাফেররা তো আগেই ধরা পড়ে গেছে আর মোহাম্মের লাইটটা জ্বলতেই থাকবে তারে এই অন্ধকারের সেরাত পাড়ি দিতে সুবিধা হবে তাদের আর মুনাফিকদের লাইটটা একটু পরেই নিবে যাবে তখন তারা দৌড়ে ডাকবে ওকে দেবে কি তারা আল্লাহ কাছে করবে, না আত্মি মিল না আল্লাহ আমাদের লাইট কমপ্লিট করে রাখে নিবে দিয়ে না নিবে দিয়ে ওদেরটা তো নিবে গেছে তারপরে এরা বলবে থারা দাঁড়াও একটু লাইট আমাদেরকে দাও কি করবে নিজেদের চিন্তায় অস্তির এদেরকে দেবে না দেবে এই সময় আল্লাহ দেবেন আসতে করে পার হয়ে চলে যাবে আর এই মোনাফিক লাইটের এই পাশে অন্ধকারে পড়ে থাকবে এরপরে তারা ধূপ ধাপ করে জাহান নামে পড়তে থাকবে জাহান ট্রেন এসে তাদেরকে টেনে নিয়ে যাবে তো এই যে আল্লাহ তালা বলছেন যে জান্নাতে যাওয়ার জন্য মোমেনদের যে গুণাবলীগুলো অর্জন করতে হবে সেগুলা ছাড়া তারা স্বপ্ন দেখে কল্পনা করে দাবি করে জান্নাত বলতে কিছু থাকলে ওইটা আমরা কারণ তো অনেক বুদ্ধিমান আখেরাতের ব্যাপারে যদি তারা এই বুদ্ধিকে খরচ না করে দুনিয়াতে তাহলে তারা আসলেই সত্যিকার বুদ্ধিমানের পরিচয় দিতে পারলো না কারণ হাজিস এসেছে আল খাইসু মানু ওয়ামালিমা বাদল মৌত আসল বুদ্ধিমান কে প্রকৃত বুদ্ধিমান কে জ্ঞানী কে যে ব্যক্তি নিজের নোল করেছে হালালের ভিতরে সীমাবদ্ধ করে ফেলে ডিজায়ার কে দেয় না আর ওয়ামিলিমা বাদল মৌত মৌতের পরে কঠিন হাসের ময়দান আসবে পলসেরাত আরবে জাহার নাম আসবে হিসাব নিকার যাওয়া লাগবে এসবগুলোর জন্য আমুল করে করে তৈরি হচ্ছে এই ব্যক্তি প্রকৃত আল জ্ঞান মানে আত্মা হাওয়া হা আর যেই ব্যক্তি বেকুফ ব্যর্থ সে কি করে ওই লোকটা যে নিজের চাহিদা সাহেসকে মেটানোর জন্য পরিপূর্ণ সহযোগিতা করেছে কি চাও তোমাকে সেটা দিয়ে দেশ চলে তার চাহিদা করে আর আর রাতের ব্যাপারে বলছে আল্লাহ তালা তো দিবেনই কিছু আমাদেরকে আল্লাহ তো রহমানুর কিছু দিয়ে দিবেন এরকম চিন্তা করে এই ব্যক্তি ব্যর্থ বেউকুফ তাহলে তাদের জান্নাতের আশা এটা দুরআা এটা আসলে বাস্তব নয়াল্লা কখনো নয় ই আমি তাদেরকে সৃষ্টি করেছি এমন জিনিস থেকে যেটা তারা ভালো করেই জানে সবাই জানে তে সে কিসের থেকে সৃষ্টি হয়েছে আমরা জানি আমরা কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছি আমাদের বাবা আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে তারপরে মা বাবা আদম মা হওয়ার ঘর থেকে আসার মানব শিশু দুনিয়াতে আসার একটা তরিকা আছে সেই তরিকাটা হচ্ছে নাপাক পানি থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তো মানুষের এত গর্ব অহংকার ফুটানি দেখানোর সুযোগ নাই মানুষের অস্তিত্বের মধ্যে কি আছে মানুষকে আলাম ইম্মাহীন আমি তোমাদেরকে একেবারে খারাপ দুর্গন্ধ নাপাক একটা পানি থেকে সৃষ্টি করি নাই নয় আল্লাহ তালা বলেছেন সুরাত আরকের মধ্যে তাকে তীব্র গতিতে বের হয়ে আসা পানি থেকে সৃষ্টি করা হয়েছে পিতার এই মেরুদণ্ডের হাড্ডি থেকে ওই জায়গার থেকে পানিটা খুব জোরে ছুটে এসেছিল সেই জোরে বেরিয়ে আসা পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে যে পানিটা বের হয়ে গেলে গোসল ফর হয়ে যায় শরীর নাপাক হয়ে যায় কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায় গোসল করে পবিত্র হওয়া লাগে কাপড় ধুয়ে পাকসাপ করা লাগে এমন নাপাক মধ্যে তার বীজ আমি রেখে দিয়েছি সেখান থেকে তার উৎপত্তি হয়েছে এই মানুষ কি তারপরে তার এত স্পর্ধা এ সৃষ্টিকর্তাকে তারপরে সে মানবে না তার সঙ্গে বেয়াদবি করবে তার সঙ্গে সে গর্ভ অহংকার দেখায় তার নী কেসে তার সঙ্গে বেদবি করে ফেলা আমি কসম করছি আল্লাহ তারা নিজে কসম করেন করে বলেন আল্লাহ কসম করেন কার নামে বেরব্বিন মশারে কেয়াল মাগরে যিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের রং যিনি পূর্ব এবং পশ্চিমের রব আল্লাহ নিজেই কষম করেন যিনি পূর্ব এবং পশ্চিমের রব কার কসম করলেন আল্লাহ তালা নিজের কষমই করলেন অনেক কিছুর কষম তো করেন আকার জমিনের কসম করেছেন চন্দ্র সূর্যের কসম করেছেন কিন্তু এই আয়াতে আল্লাহ তালা নিজের কসম করলেন তাদেরকে বোঝাতে চাইলেন দেখো এই আসমান জমিন পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত হ্যাঁ প্রাচ্য পাশ্চাত্য এই সব কিছু দিগন্ত যিনি সৃষ্টি করেছেন সে রব সে রব তো আমি আমি আমার কসম করে বলছি ইন্না ল আমার ক্ষমতা রয়েছে আমার ক্ষমতা আছে কি ক্ষমতা আছে আলু বাদা খাইরম মিনহুম আলা বাদা খাইরম মিনহুমি মাসবুক যে আমি কি করতে পারবো পরিবর্তন করতে পারব তাদেরকে তাদের থেকে আরো ভালো করে পরিবর্তন করতে পারব অর্থাৎ হল অর্থাৎ এর অর্থ হলো যে এই দুনিয়ার মধ্যে তাদেরকে যে সৃষ্টি দিয়ে যে স্ট্রাকচার দিয়ে যে শেপ দিয়ে তৈরি করেছি এটা কিন্তু অনেক দুর্বল দুনিয়ার শরীরটা আমাদের অনেক দুর্বল আল্লাহ তালা আমাদেরকে যখন আবার আখেরাতে এই শরীরটা তৈরি করে দেবেন আবার নতুন করে ওই শরীরটা কিন্তু বর্তমান জমানের শরীর থেকে অনেক শক্তিশালী হবে তাই না যারা জান্নাতে যাবে তারা জান্নাতে বেশি নিয়ামত খাওয়ার মতো পাওয়ার শক্তি চাহিদা অনেক কিছু থাকবে আর যারা জাহান নামে যাবে তাদেরও জাহান নামের আগুনে বেশি করে জলার মতো আরও বড় মোটা সোটা লম্বা চোড়া অনেক কিছু বানানো হবে কাফেরের এই ডান দিক থেকে বাম দিক পর্যন্ত এত চওড়া এত প্রশস্ত হবে ওহো পাহাড় বরাবর কত মোটা কত বড় হবে এত বড় কেন বানাবেন আল্লাহ তালা ছোটখাটো হলে তো আজ আবার কদ্দুরি পাবে বেশি করে বড় হলে আজার দিতে সুবিধা আর জাননাতে গেলেও এত হুর পরি এত কিছু আছে এত নিয়ামত এত খাবার দাবার ছোটখাটো প্যাট হয়ে এখন তা খাইতে পারি এটা হলে পোষাবে না এই জন্য বডির চাহিদা সবকিছু হ্যাঁ দেওয়া হবে একজন যে সত্তর জন হুর পায় কুলাবে কেন না শরীর সেজন্য এরকম পাওয়ার তা দেওয়া হবে তো আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আরো অনেক ভালো বডি দিয়ে সৃষ্টি করবো হ্যাঁ আমি কি করবো করবই তোমাকে তৈরি করা হবে কেমতের দিন নতুন করে তোমাকে পুনর্জন্ম দেওয়া হবে আবার তোমার করা হবে ও মাসবুক আর আমার কাছ থেকে কেউ ছুটে যেতে পারবে আমি তাকে ধরতে পারবো না পরাজিত হয়ে যাব তা সে আমাকে ফাঁকি দিয়ে সেরে যাবে এরকম কিছু কেউ করতে পারবে না কোথায় যাবা আমার পাকড়ার মধ্যে সবাই আসতে হবে আমার পাকড়ার মধ্যে সবাইকে আসতে হবে এত কথা বলে দিলাম হি আল্লাহ নবী এই সব কিছু বলা শেষ করার পরে যদি দেখেন এর পরেও তারা যদি গোমরাহিতে হয়ে যায় দিনের দিকে আসে না ইমান আনে না ইসলামের কথা গ্রহণ করে না ফাদারহুম দেন এদেরকে এদের পেছনে আর সময় নষ্ট করে কি করবেন খাতাম আল্লাহ আলা তলু বিহী হয়ে গেছে এগুলো তাহলে ছেড়ে দেন দেখেন তারা কি করে ইয়াহুদু উল্টা পাল্টা কথা দিনের দুশ্মনি করতে থাকে করতে দেন করতে দেন আবু আনন্দ ফুর্তি খেলাধুলা বাস্ত থাকতে চায় ফান করতে চায় শুধু করতে দেন করতে করতে আমার কাছে যে যে দেখা হবে দিন ওই দিনে দেখা হওয়ার জন্য তারা আসুক দেখি এগুলো করতে করতে তাহলে যারা জালিম যারা সীমা লঙ্ঘনকারী যারা দিনের দুশ্মনই করে আল্লাহ তালা তাদেরকে কিছু সময় দেন কোন কোন সময় না দেন না দেন আমরা যখন দেখি জালিম অনেক সেম আলঙ্কন করছে আমাদের অ্যালাউ করতে মনে চায় না কষ্ট হয়ে যায় আল্লাহ যদি এখনই ধরেন আমাদের মনে খুব চায় কিন্তু আল্লাহ তালা বলেন ছাড়েন ওদেরকে ওদেরকে অ্যালাউ করেন দেখি আমার হুকুম যদুর আসে তবদুর তারা করবে করুক কিন্তু যতই করুক তার হায়া যদি একটু বাড়েও মানে লম্বা মনে হয় নুহা আলাহিসাল্লামের হায়া যেভাবে শে বছর ছিল তার দুঃখদের হায় এত এরকমই ছিল আল্লাহ অনেক শত শত বছর দিয়েছেন এখনকার জামানা যারা আল্লাহ আপনি চান এক বছরের ভিতরে তারা খতম হয়ে যাক কিন্তু আল্লাহ তালা এক বছরের ভিতরে খতম করেন না দুই বছরের ভিতরে খতম করেন না নির্দিষ্ট সময় পার করে দেন কিন্তু আল্লাহর কাছে সময় লেখা আছে দেখেন এরকম একটা চার্ট করা আছে আল্লাহ তালা দেখতেছেন তো এই জন্য আল্লাহ তালা কাছে এটা কোনো কষ্টের কারণ হয় না আল্লাহ তালা দেখছেন কোন দিকে যাচ্ছে এগুলা এই তাদের নিশ্চিত ধ্বংস দিকে যাচ্ছে আমরা তো দেখি না এই আমাদের কষ্ট হয়ে যায় না দেখার কারণে আমাদের অস্থিরতাটা বেড়ে যায় কিন্তু আল্লাহ তালা সব জানেন সব দেখেন এই আল্লাহ তালার কোন অস্থিরতা নেই কোনো পেরেশানি নেই কোনো টেনশন কাজ করে না আমাদের টেনশন চলে আসে আল্লা রবুল আলমিন দেন যেন আমি যারা এই নিয়ামত পাওয়া লোকগুলো ক্ষমতা সম্পদ সবকিছু দখল করে লোকগুলো যখন বেশি সীমালাঙ্গন করে আর আমার দিন দুশ্মনী করে তাদেরকে আমি ঠিক করব আমার কাছে দায়িত্ব দিয়ে দেন এভাবে করে আল্লাহ তালা অনেক জায়গায় নসিহা করেছেন রসুলকে দুঃশনের মোকাবেলা কিভাবে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে অস্থিরতা দেখানো যাবে না আর হতাশ হওয়া যাবে না আল্লাহ তালা তাদেরকে শাস্তি এই ধরবেনি এইম এবং ইমান রেখে তিনি তার নিজ কাজে এগিয়ে যাবেন সে নসিহাত আমাদেরকে এখানে করা হচ্ছে তারা উঠিয়া আসবে ওয়াঈদাল কবুর বের কবর গুলোর মধ্যে ফাটল ধরে যাবে বিস্ফোরণ দিয়ে পিছন থেকে এমনি করে বিস্ফোরণের মতো মানুষগুলো বেরিয়ে আসবে কবরের নিচে থেকে উপরে জমিদের উপরে চলে আসবে আর আসবে কি আসতে আসবে সেরান দৌড়ে কবর থেকে বের হয়ে তারপরে দৌড়ে আসতে হবে সবাইকে হাঁসের ময়দানে আল্লাহ হিসাব নেবেন সেরান হাঁকিয়ে নিয়ে যাও কারিন ফেরস্তা এসে হাঁকিয়ে নিয়ে যাবে হাঁসের ময়দানে বলবে দৌড়ো জলদি হাঁটো আস্তে আস্তে হাঁটার কোন কায়দা নাই চোর কে যখন ধরে ক্রিমিনালকে তখন ধরে শাস্তি দেওয়ার জন্য তারপরে পিটার বিচার করে তারা জানে কোথায় যাবে হাসরের ময়দান তো তাদের বারোটা বাসবে। তো তাদেরকে সেরান দড়িয়ে নিয়ে যাওয়া হবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আসতে হাতে দেওয়া হবে না অথবা এর আরেকটি তা আছে যে মানুষ তখন দৌড়বে শুধু কি করবে কারণ বিপদে পড়লে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না তখন ছুটোটি করে করতে করতে দৌড়তে যেখানে যাওয়ার কথা সেখানে যাবে সেটা আল্লাহ তালার হিসাব দেওয়ার জায়গা ওই জায়গায় আসতে হবে আমার কাছে আমি ধরবো কাজেই এটা নির্দিষ্ট করা আছে আমার কাছ থেকে তারা পার পাবে না তারা এমন বেদিসা হয়ে দৌড়বে তখন বিপদের কারণে দৌড়তে থাকবে মনে হবে যে তারা যেমন নুসবের দিকে দৌড়ে যাচ্ছে নুসুব হলো তখনকার আরবদের জাহেলিয়া জমা নাই সেরেকের জমা তারা বিভিন্ন জায়গায় পাথর দিয়ে যে মূর্তি বানিয়ে রাখতো সকালবেলা উঠে ওই পাথরের মূর্তির মধ্যে গিয়ে তারা জলদি করে তাকে একটু চুমা দেওয়া অথবা টাচ করে শরীর কাঠ মোবারক করার কাজটা তারা করতো সকালবেলা দৌড়ে যায় এই কাজটা করে ফেলতো। তাহলে সারাদিনের মোটামুটি তাদের একটা বরকত পাওয়ার ব্যবস্থা হয়ে গেল টাচ না করে আমাদের দেশে হিন্দুদেরকে দেখেছেন তারা কিছু একটা করে তারপরে যাত্রা শুরু করে দিনে কোন হিন্দুর দোকান ছোটকালে যখন দোকান পাটে গেছেন না তখন তারা কি করে দাঁড়িয়ে পাল্লা এরকম করে কিছু একটা করে এইটা দাড়িপাল্লার পূজা করলো আর কি এরকম করে ওইটা থেকে বরকতের আশা করলো তো এরকম ভাবে ওদের ছিল যে তারা বেলা উঠে খুব দৌড়ে যেত মূর্তির কাছে একটুখানি চুমো মাখি করে কিছু বরকত নিয়ে এসে তারপরে দিন শুরু করবে তো এই যে দৌড়তো বেশি করে পাওয়ার জন্যে সে কথা আল্লাহ তালা বলছেন ওইভাবে যেভাবে দৌড়তো কিছু পাওয়ার জন্য আজকেও দৌড়বে কিন্তু আজকে কিছু পাওয়ার জন্য দৌড়বে না বাসার জন্য দৌড়বে কোথায় গিয়ে পালাবে সেজন্য দৌড়বে আজকে অন্য রকম। দৌড় অন্যরকম তার হাকলা আর তো পেই যাবে আজকে ধরা পড়ে গেছি আজকে উপায় নেই খাসে আতন আবসর হুম তাদের চোখগুলো নিচু হয়ে আছে নিচু হয়ে আছে অপরাধী যখন অপরাধ করে ধরা পড়ে গেছে এবার ধরে নিয়ে আসছেন চোখ দুটা কোন দিকে এখন নিচের দিকে কারণ কি ভয়ে লজ্জায় শরমে বিপদগ্রস্ত হয়ে গেলে মানুষ তখন চেহারা দেখাবে কেমন কারো দিকে তাকাবে কেমনে চোখ উঠানোর মতো কিছু নাই চোখকে নিচের দিকেই রাখতে হবে আর সেদিন কত বড় অপরাধ দুনিয়ার মধ্যে একটা দুইটা অপরাধের অপরাধী ধরা পড়লে তার যে অবস্থা হয় চোখ উপরের দিকে নিতে পারে না আর এত বড় এত পাপ নিয়ে যারা আখরাতে ধরা পড়বে তারা কিভাবে চোখ উঠাবে ঢেকে কারণ যখন মানুষ ধরা পড়ে তখন তার ইজ্জত সব শেষ যত ক্রাইম লোকেরা করে কোন অপরাধী যখন ধরা পড়ে চোর যখন ধরা পড়ে ডাকাত যখন ধরা পড়ে অথবা কোন দুষ্কর্ম করতে গিয়ে লোকদের হাতে ধরা পড়ে গেছে তখন সে তার যা অবস্থা হয় তাকে ঢেকে গ্রাস করে ফেলেছে অপমানিত হয়েছে ধরা পড়বে এটা হচ্ছে ওই দিন যে দিনের ওয়াদা তাদেরকে করা হয়েছে কতবার বলা হয়েছে সাবধান হে মানুষ সাবধান এইরকম একটা দিন তোমাদের সামনে আসবে হ্যাঁ এই দিনের কথা মনে করো এই দিনের জন্য প্রস্তুতি নাও ইননা আদিম এই যে ক্যামতের দিনের অবস্থা হবে সেদিন সেদিনকার কম্পন সেদিনকার ক্যামত বিশাল কিছু ঘটে যাবে হম সেদিন কি হবে এভাবে বিভিন্ন সুরাতে আল্লাহ রাবুল আলমীন বলেছেন হ্যাঁ কে আমদ ঘনিষ্ঠ হয়ে গেছে নিকটস্থ হয়ে গেছে কিন্তু মানুষ গাফলাতিম অনেদুন গাফলাতের দিকে তারা ফিরিয়ে থাকে ফিরিয়ে নেয় তার মনে তাদের সেদিন সাকাত পে গেছে তারা মানে নেশায় পড়ে গেছে তাদের হুঁস কাজ করবে না বহু জায়গায় আল্লাহ রেয়ামতের দিনের এই সিনগুলো তুলে ধরেছেন এই আল মধ্যে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন ওয়াদার কথা স্মরণ করে দিয়েছেন আমলকে করে আমরা যেন আল্লাহর কাছে যাই আর সেই হচ্ছে মাহারেজ যে আল্লাহ তালার কাছে যিনি অনেক উঁচু উঁচু মিনা উল্লাহিদিন মাহারেজ অনেক উঁচু তবাকার যিনি অধিকারী তার রুজুল মালা একা এত উঁচুতে তিনি আছেন ফেরেস তার কাছে প্রত্যেক দিন আমলগুলো নিয়ে যায় তার সঙ্গে পেশ করতে যায় এই যে আমাদের আমল আল্লাহর কাছে অতি উঁচুতে নিয়ে যাওয়া হয় সেটার জন্য আমাদের প্রস্তুতি দরকার আমলের জন্য ফেরেস যান আমলকে আবার সপ্তাহে দুইবার পাঠানো হয় আবার প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় ফেরেস আসেন পাহারা দেওয়ার জন্য আবার তারা চলে যান এই সব কিছু আল অরুজ উঠার কথা এই আয়াতে আছে আর দিন সোমবার আর বৃহস্পতিবার আর রসল সাল্লাহম বললেন যে দুই দিন আমল উঠি যায় আল্লাহর কাছে রিপোর্ট যায় আমি চাই আমি যেন রোজার হালতে থাকি সেই দুই দিন তা ফেরেস গিয়ে রিপোর্ট দিবে যে বান্দাকে রোজার হালতে রেখে আসছি এটা তো এটা নফল রোজার মাস তাই না ছয়টি সিদ্ধাল অনেকেই রেখে ফেলেছেন অনেকেই কিছু রেখেছেন কিছু রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তো করুন এটা একটা সুন্নত রোজা এই মাসে আবার সেটাকে অনেকে ভাগ করে নেন যে ছয় রোজাও হবে আবার এটা সোমবারে আর বৃহস্পতিবার ভাগ করে ফেলাই দেয় তাহলে কিন্তু সবটা হবে না রোজা একটাই হবে কিন্তু থেকে আবার মাসে তিনটা রোজা আছে মাসে তিনটা রোজা আছে তার চোদ্দ পনেরো এটাও শূন্যত রোজা আইয়াম বিধ রোজা তারপরে এর বেশি যারা রাখতে চান তাদের জন্য একদিন রাখা একদিন ভাঙ্গা সারা বছর এটাকে বলছে এর চেয়ে বেশি তারা রোজা রাখবেন তারা দাউদ আলহ সাহ মতো রোজা রাখবেন ম্যাক্সিমাম একদিন ভাঙবেন আর একদিন রাখবেন আমরা তাপসির এখানে শেষ হলো আজকে সুরাল মহারাজের পরবর্তী সুরা হচ্ছে সুরা নু